বাংলা মানবতার সমাধান মুহ সসালামুক রহমতুলবরক আলহামদুলিল্লাহ বিলমিন ও সলাাতামাল সঈদুলমুর সিন নবীনা মহমদ বাহমাইন রাজিম আম্মাদ ফুল বি শতীম ওয়াকিমসালাত ওয় আতাকাত ওয়াত রসুল্লা আল্লাহ রহমন আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাতাম নাজকি সালামের উপর আমাদের তফসির হবে সুরানুর আয়াত নম্বর ছাপ্পান্ন থেকে যে আয়াত আল্লাহ পাক কয়েকটি কাজের নির্দেশ দান করেছেন এবং তার ফল আমরা কি পাবো তাও উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াকিম মুসলাত আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করার বিভিন্ন দিক রয়েছে নামাজ কায়েম করা মানে আল্লাহ পাক পাঁচ ফরজ করেছেন পাঁচ অক্ নামাজ পড়া পাঁচ অক্ সতেরুর রাকাত আল্লাহ ফরজ করেছেন কমপক্ষে এটা পড়া নামাজ কায়েম করা মানে পুরুষদের জামাতে গিয়ে নামাজ পড়া মসজিদ নামাজ কায়েম করা মানে অক্্তে নামাজ পড়া সময় মতো সময় পার করে নামাজ পড়া নয় নামাজ কায়েম করা মানে রসোর উল্লা সাল্লামের তরিকা অনুযায়ী নামাজ পড়া বিদাতে নামাজ নয় নামাজ কায়েম করা মানে রসুল্লা সাল্লাম যেমন নামাজ পড়ে সাল্লুক আমার আইতুমনি ও যেমন আমাকে নামাজ পড়তে দেখলে তেমনি তোমার নামাজ পড়ো আল্লাহ পাক রবুল আলমিন বলছেন যে সলাৎ কায়েম করো তোমরা ও আতুল জাকাত জাকাত প্রদান করো ও আতিউ রসুল আর রসুলের আনুগত্য করো লা আল্লাহ কুমত তাহলে তোমাদের উপর দয়া করা হবে তাহলে রাসুল উল্লা সাল্লামকে মানা আল্লাহ পাকের দয়া রহমত পাওয়ার উপায় আর একটি আয়তে জানলাম রাসুল উল্লাহলামকে মানলে হেদায়ত পাওয়া যায় হিদায়তের উপায় আল্লাহ পাকে রাসুল্লামকে মেনে চললে জান্নাত যাওয়া যেতে পারে রাসুল্লাহ সাল্লা নিয়ে আসা বিধান ছাড়া অন্য কোনো পন্থায় যতই সুন্দর কাজ করেন না কেন বিদাতি কাজ যতই চাকচিক্যময় হোক না কেন তা দিয়ে আল্লাহ নৈকট্য লাভ হয় না আর আল্লাহ পাকে রহমত পাওয়া যায় না আর জান্নাত পাওয়া যায় না আল্লাহ তারপরে বলছে হে নাবি তুমি কাফেরদেরকে যারা অস্বীকার তাদেরকে এই ধারণা করিও না যে পৃথিবীতে তারা আল্লাহকে করে দিবে আল্লাহকে সৃষ্টি করবে এমন কোন শক্তি পৃথিবীতে নার কাফেরদের যারা অস্বীকারী তাদের বাসস্থান হচ্ছে জাহান্ন মাসি আর তা কতই না জঘন্য প্রত্যাবর্তন স্থল তারপরে আল্লাহ পাক রবুল আলমিন একটি পারিবারিক বিধান উল্লেখ করেছেন তা হচ্ছে जे सब नाबालोक ऐला बाड़ी थे अथवा निजे सबालोक ऐला बाड़ी थे और यह रकम जरा दास दासी बाड़ी थके कीत दास कीत जो नाबालक चकर है जो आजकल कृत दास प्रथा नहीं नाबालोक चर है तो अपनारा आज मे बाड़ी आ নাবালিকা তারপরে নাবালক ছেলেরা নিজের আছে এরাও তিনটি এমন সময় আছে যে সময়গুলিতে স্বামী স্ত্রী যখন ঘরে থাকে তখন ঢুকবে না বাপ মা ঘরে আছে কোনো সময় ছেলেরা নাবালক ছেলে আট বছর দশ বছরে না। তিনটি সময়ে আল্লাহ ফাকরুল আলমী নিষেধ করেছেন কারো ঘরে নিজের বাড়ির ছেলেদেরকেও নিষেধ করেছেন যে কোনো ঘরে চট করে ঢুকে যাবে বিনা অনুমতিতে কাজ করবে না মহানাল্লা আম হে মমিনা লিয়াসুম যাতে করে তোমাদের কাছে নাবালক ছেলেরা নিজের নাবালক ছেলে মেয়েরা সালা মাররা তিনবার দিনে তিনটি সময় আছে এই তিনবার বিনা অনুমতিতে বাপ ঘরে ঢুকবে না যখন বাপমা ঘরে আছে একটি সময় হচ্ছে মিন কাবুলের নামাজের একটু পূর্বে নামাজের আগে খানে আর দ্বিতীয় সময় হচ্ছে যখন দুপুর বেলা রোদ্রের সময় তোমরা গরমের কারণে নিজের কাপড় খুলে রেখে দাও দুপুরে বিশ্রামের সময় নিজের শরীরের কাপড় খুলে স্বামী স্ত্রী আরাম করছে বিশ্রাম করছে ছোট ছেলেরা সাত বছর আট বছরের ছেলে যখন তখন ঢুকে যাচ্ছে চাকরি চাকরানি কাজের মেয়েরা নাবালিকা নাবালক তারা ঢুকে যাচ্ছে এমনটা যেন না করে অমিমবাদে সলাতিল ঈশা এবং এশার সলাতের পর এসার নামাজের পরে বাপমা শুয়ে গেছে আর ছেলেরা রাত দশটা এগারোটায় যখন তখন ঢুকে যাচ্ছে না এই সময় ঢুকবে না সালাশ ও আউরাতিলকুম এই তিনটি গোপনীয়তা অবলম্বনের সময় এই সময় মানুষ নির্জনে থাকতে চায় স্বামী স্ত্রীর মধ্যে মিলন হইতে পারে আর শরীরে কাপড় নাও থাকতে পারে যার ফলে এই সময়গুলিতে বিনা অনুমতিতে নিজের বাড়ির ছেলে মেয়েরাও প্রবেশ করবে না বাড়ির চাকর চাকরানিরাও প্রবেশ করবে না আল্লাহফাক বলছেন তাও আলাইকুম বাদ আলা বাদ কারণ এরা তোমাদের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে চাকরি চাকরির রাত দিন ঘরে ঢুকবে বেরোবে ছেলে মেয়েরা কতবার দিনে ঘরে ঢুকে বের হয় এজন্য বাকি সময়ে অনুমতি দেওয়া হয়েছে আল্লাহাক বলছেন কাজাল কিয়ন কুমল আয়াত এইভাবে আল্লাহাক তোমাদের জন্য আয়াত বর্ণনা করেন আল্লাহ পাক সব কিছুই জানেন এবং তিনি হেকমতওয়ালা ওয়াইদা বালাগাল আতফালক হলম পক্ষান্তরে যখন তোমাদের নাবালক ছেলেরা সাবালক হয়ে যাবে এখন আর বিনা অনুমতি ঢুকুক আছে সাবালুক বছর আঠারো বছরের ছেলে বিশ বছরের ছেলে বাপ মায়ের ঘরে কোনো সময় বিনা অনুমতি ঢুকবে না কমপক্ষে অনুমতি হচ্ছে নখ করা নবী সালামের সাহবাইকে আমরা নখ করতেন দরজায় সালাম দেওয়া তারপরে আসতে বললে আসবে কামাস্তা যেমন বয়োজ্য আয়াত তার আয়াতকে তার বিধানগুলিকে এভাবে বর্ণনা করে থাকেন আল্লাপাক সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাবান আল্লাহপাক রাব এখান থেকে বৃদ্ধা মহিলাদের কথা বলছেন যে তারা নিজের বাড়িতে থাকবে সেই সময় যদি শরীরের মাথার উপর যে ওড়না রয়েছে ওড়নাটা খুলে মাথা খুলে চুল খুলে থাকে আর কোন মানুষের নজর পড়ে তাহলে কোনো দোষ নেই যদি সেই মহিলা সাজসজ্জা গ্রহণকারী না হয় সেই মহিলা এমন নয় যে এখনো মেক করছে এমন নয় বৃদ্ধা সত্তর পঁচাত্তর আশি বছর বয়স হয়ে গেছে এখন আর না বিবাহ করার চাহিদা আছে আর না স্বামীর দিকে তার চাহিদা আছে এইরকম বুড়ি মহিলার উপর আকর্ষণ অন্য লোকের নাই অন্য পুরুষদেরও নাই তারা মাথার কাপড় খুলে রাখতে পারে আল্লাহাক বলছেন আর ওই সব মহিলারা যারা বৃদ্ধা হয়ে গেছে আর বিবাহের আশা নেই তাদের কোনো গুনা হবে না আইয়া যদি তারা নিজের কাপড় ওড়নাকে খুলে রাখে মাথা খুলে রাখে গায়ের কিছু হাত অংশ এসব খুলে রাখে আর আশেপাশের লোকেরও যদি নজর পড়ে কোনো দোষ নাই তবে গায়েরা মোতাবার রেজা করে বেজিন এইরকম বৃদ্ধা মহিলারা অলংকার না হয় এখনো সাজছে এখনো মালা পরে থাকার মেকআপ করে তাহলে তবে তারা যদি বেঁচে থাকে তাহলে এটা আরো ভালো বুড়ি হয়ে গেছে তারপরে যদি মাথায় ওনা রাখে চুল ঢেকে রাখে এটা আরো ভালো আল্লাহ আসামিউন আলিম আল্লাহ ফাকরাবুল আলম তারপরে আরেকটি বিধান উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবাইকাম যখন যেহাদের জন্য বা সফরে কোনো সফরে চলে যেতেন তখন বাড়িতে খোড়া যারা তারা তো যেতে পারবে না যেহাদের খোড়াদেরকে অথবা অন্ধদেরকে এই রকম যারা রুগ্ন তাদেরকে রেখে যেতেন বাড়ি দেখাশোনা করি ওরা তখন অপরের বাড়ি থেকে খাবো কেমন এটা জায়জ হবে হবে না আল্লাহাক তাদের জন্য অনুমতি দিলেন এই এইরকমই আপনজন যারা ঘনিষ্ঠ ব্যক্তি তাদের বাড়ি থেকে সাধারণ জিনিসগুলি বিনা অনুমতিতে খাওয়া যেতে পারে তবে বিশেষ লুকিয়ে রেখেছে সেগুলো জিনিস খাওয়া যায়না এই বিষয়টি আল্লাহ এখানে উল্লেখ করেছেন আর রোগীর জন্য কোনো দোষ নেই ওয়ালা আল্লাহ আনফসিক তোমাদের কোনো দোষ নেই আনতা তোমরা নিজেদের বাড়ি থেকে খাবে নিজের বাড়িতে মায়ের ঘরে আছে ভাইয়ের ঘরে আছে বোনের ঘরে আছে খেতে পারো আল্লাহ আল্লাহাক বলছেন যে আইউতে আবাহ অথবা তোমাদের বাপ দাদার বাড়িতে খাবে নানার বাড়ি গিয়ে বিনা অনুমতিতে খেতে পারে সাধারণ জিনিসগুলো আরও বইউ তো উম্মা হাত মায়েদের বাড়িতে নানির বাড়িতে গিয়ে দাদির বাড়িতে গিয়ে আর বইউতে ইহমান তোমাদের ভাইদের বাড়িতে গিয়ে ভাইয়ের বাড়ি গিয়ে বিনা অনুমতিতে এমন নাই ভাত খাওয়ার জন্য অনুমতি লাগবে রুটি খাওয়ার জন্য অনুমতি লাগবে সাধারণ জিনিস খালাদের বাড়ি গিয়ে আউ মাম্মা লাগত অথবা যারা তোমরা মালিক হয়েছ তাদের চাবির হয়তো বাড়িতে পয়সাওয়ালা মানুষ থাকে না বিদেশে থাকে আর বাড়ির চাবি দিয়ে রেখেছে কাউকে দায়িত্বশীল করে ইনচার্জ তাহলে যেই বাড়ির চাবি আপনাকে দেওয়া হয়েছে সেই বাড়ি থেকে আপনি সাধারণ জিনিস যেগুলি খাওয়ার মতো খেতে পারবেন তাদের গাছপালা যেসব ফলমূল আছে সেগুলিও আপনি প্রয়োজনে খেতে পারবেন আল্লাপা অথবা তোমাদের বন্ধুদের বাড়িতে ঘনিষ্ঠ বন্ধু বন্ধুর বাড়ি গেছেন প্রত্যেকটি জিনিস খাওয়ার ক্ষেত্রে অনুমতি সামনে রাখা আছে সাধারণ জিনিস খেতে পারবেন লাইসা ল তোমাদের কোনো গুনা নেই আন্তা কুলু জামিয়ান তোমার একসাথে বসে খাও আও আস্তা অথবা আলাদা আলাদা খাও এখানেও আর বিধান বলা হয়েছে খেতে বসবেন তখন এক জায়গায় বসবেন না সবাই ভিন্ন ভিন্ন আলাদা আলাদা খাবেন জাহাজ দুটো আছে একসাথে বসে এক প্লেটে অথবা একাধিক প্লেটে অথবা আলাদা আলাদা একজন খেলো তারপরে তিনজন পরে আরো অন্য লোকেরা খেলো এভাবে খাওয়া যেতে পারে কিন্তু সবচাইতে উত্তম হচ্ছে এক সাথে খাওয়া দাওয়া করা যেমন নবীলামের একটি হাদিস তারা প্রমাণিত হয় যে সাহাবারা বললেন আমাদের খাওয়া যেন বরকত হয় না নবী সাহা বললেন যে হয়তো তোমরা আলাদা আলাদা খাও একসাথে খাও বরকত বেশি হবে একটা প্লেটে খাবার নিয়ে যদি তিনজনের খানা খান পাঁচজনে হয়তো হয়ে যাবে একসাথে নবিসাল্লাম খেতে বলেছে এটা উত্তম তবে জায়েজ আছে পৃথো খাও তাই আল্লাপাকে এখানে এই দুটোই বিষয় উল্লেখ করেছেন দুটুকুই জায়েজ করেছেন ফায়েজা দেখাল তুম বইও যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে নিজের বাড়িতে যাচ্ছ তখনও সালাম দিতে বলছে না ফায় সাল্লামু আলান ফোসেকুম তোমার নিজেদের উপরে সালাম করো তাহি আতামিন দিল্লা মোবারক আত্মন এটা আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ পবিত্র অভিবাদন সালাম দেওয়া এই জন্য নিজের ছেলে মেয়েদেরকে সালাম দাও বাড়িতে আজকাল সালাম দিতেমরা স্ত্রীকে সালাম দেন ছেলে মেয়েদের সালাম দেন ছেলেমেয়েরা এই আয়াত গুলি বর্ণনা করেন যাতে করে তোমরা আল্লাহুম এই আয়াতে আল্লাহাকবুল্লা আলমীন একটি বিধান উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাম যখন কোন মিটিংয়ে থাকবেন সাহাবাইকারকে নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে তখন সাথী সঙ্গীদের আদবের দাবি হচ্ছে যে তারা বিনা অনুমতিতে মজলিস থেকে উঠে যাবে না মজলিস সম্পর্কে বলা হয়েছে প্রথম কিন্তু পরোক্ষভাবে প্রত্যেকটি গঠনমূলক আলোচনা চক্র সম্পর্কে বলা যেতে পারে যে কোন জুমা ঈদ এগুলিকে জুমার নামাজে গেলেন ঈদে গেলেন মসজিদে ঢুকছেন আর বেরোচ্ছেন মসজিদে ঢুকছেন আর বেরোচ্ছেন না বিশেষ করে যখন জুমার কুদবা শুরু হয়ে যাবে তখন কথা বলাও জায়জ আর বের হওয়া ঢোকা মোবাইল রিসিভ করা এইসব নাই এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আকাশের রং ঠুনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ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 मोमिन बंदा निजेटे इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु आज रसटाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस पिस ऐसी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 So if Jesus Christ peace be upon him died for three days, who control the world? Let means if God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. Look, Dr. Jakirat Shange alaab <laughs> kori. Pratishonibar, Raja Shad Shad Taip. Aapunosh Shamprachar, Shakal Shaday Notay Bangladesh. <laughs> peace TV Banglaaye. যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসোল্লা আসলাম যে জন্য ব্যবহার করছেন সেজন্য ব্যবহার করতে হবে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 कथाजेर इतिब क्रम विकास आज रत आठ सम्प्रचार सकाल साढ़े छंग نور آمبر आयाते आल्लाधानबीय ला करीम सलम जो मीटिंग के, के अनुमति मजलिस थे के उठे जा सम्पर्क बला प्रथम क्यों परोक्ष भाव प्रत्येक गठनमूलक आलोचना चक्र सम्पर् बला जो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 ঢুকা মোবাইল রিসিভ করা সব জাহাজই নাই। ঈদে গিয়েছেন ঈদে গিয়ে শান্ত হয়ে বসেন ঈদের ময়দানে আপনি ঢুকছেন আর বেরোচ্ছেন আর মানুষের মাঝে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন দৃশ্য ভালো লাগছে না এমনটাও করবেন না সব বিষয়গুলো এই আয়াতের অন্তর্ভুক্ত কিন্তু বিশেষ করে এখানে যে কোনো মজলিস সম্পর্কে বলা হয়েছে আর মজলিস সেটাই যাহে যেটা কমপক্ষে বৈধ মজলিস যে মজলিসে কোনো গোনা হয় না পাপ হয় না এছাড়া হারাম প্রতিবাদ করার জন্য তাদেরকে উপদেশ দেওয়ার জন্য আপনি সেখানে দাঁড়াতে পারেন কিন্তু বসা হারাম গান বাজনার মজলিস সিনেমার মজলিস ফিল্মের মজলিস সিরিয়াল চলছে মহিলার আর আপনি বসে গেলেন গিয়ে বসাই যাইজ না এরকম মজলিস আল্লাহাক কখনো বসবেন না বিড়ি সিগারেট পান করা হোক আপনার গরজ আছে তারপর কথা বলেন বসে গেলেন চুপচাপ তার মানে আপনি তাকে অনুমোদন দিলেন যে অসুবিধা নেই তুমি পান করো আমি যদিও পান করি তুমি পান করো নিজের ক্ষতি করলেন তার তো ক্ষতি হচ্ছে ক্ষতি এইরকমই যে কোনো হারাম নাজায় মজলিস হইতে পারে সিরকুফুরি মজলিস বিদাতি মজলিস মিলাদ মাহফিল জন্মবার্ষিকী কেক কাটা হচ্ছে ছেলের হোক আর বিবির হোক আর নবীর হোক ইসলামে নেই সব বিদাতি মজলিস সিরকি মজলিস যেখানে গাই ডাকা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে সিরকের শিক্ষা দেওয়া হচ্ছে গোবর মাজার পূজার শিক্ষা দেওয়া হচ্ছে এইরকম মজলিস এইরকম জলসায় বসাই জায়েজ নাই আল্লা কিছু গঠনমূলক কোনো সমষ্টিগত কাজে বা গঠনমূলক কাজে একা কাজ হলে তো একাই বসতেন কিন্তু কয়েকজনকে নিয়ে বা সমাজের লোককে নিয়ে বসতে হবে কোন বিচার সালিস রয়েছে তাও যদি সেই বিচার বিচারশালীত্যাচার না করা হয় যদি কোন সমষ্টিগত কাজে তারা থাকে নবী বা অন্য কারো সাথে খুশি চলে যাবে না। যখন উঠে চলে গেল যখন ইচ্ছা হইলো বসলো হাত্তা যে নুহো যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লা সাল্লামের কাছে অনুমতি না নিবে মজলিসের যিনি দায়িত্বশীল আছেন সভাপতি আছেন তার কাছে যতক্ষণ অনুমতি না নিবে ততক্ষণ সেখান থেকে কেটে পড়বে না তোমার কাছে যারা অনুমতি চাই ওলাই তারা আল্লাই বিশ্বাসী এবং তারাই সত্যিকার মোনাফিক না মোনাফিকের চরিত্র হচ্ছে সুবিধাবাদী যখন ইচ্ছা হবে কেটে পড়বে ভালো লাগলো না কেটে পড়লো ফেজ আস্তা কালে শানবী কে এখন আল্লাহ বলছেন অনুমতি চাইলে আবার তুমি শক্ত কঠোর হয়ে যাবে অনুমতি দাও যাকে ইচ্ছা অনুমতি দাও যখন ইচ্ছা অনুমতি দাও ফায়াস্তা জানু কালে বাম তাদের কোনো কাজের কারণে যদি তোমার কাছে অনুমতি চাই পা লেমান মানে সে তামিন তাদের মধ্যে যাকে চাও তুমি অনুমতি দিতে পারো ফিরহামুল্লাহ আর আল্লাহর কাছে তাদের জন্য মার্জনা কামনা করো কেউ যদি ভুল ত্রুটি করে বেশি বেশি অনুমতি চাইলো বেআবি করলো তো আল্লাহকে বলো আল্লাহ তুমি মাফ করে এই লোকটি গাফার আল্লাহলা কা আর ওরা বলে কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে তাহলে আপনার উদারতা হচ্ছে যে আল্লাহ আপনাকে মাফ করুন আল্লাহ আপনাকে মাফ করুন ভদ্র কথা আমরা পরস্পর ডাকি আবদুল্লাহ ভাই মোহাম্মদ ভাই হ্যাঁ আলী ভাই তাই না নাম ধরে অনেকে বলি না ভাইটাও বলি না মহম্মদ আলী না নবীকে ডাকবে না ইয়া মোহাম্মদ বলে ডাকবে না যেভাবে ডেকে থাকো ওইভাবে রসুলামকে তোমরা ডাকবে না আল্লাহাক বলছেন যারা গোপনে চট করে মজলিস থেকে লুকিয়ে বেরিয়ে যায় তাদেরকে আল্লাহ তো জানেন হয়তো মজলিসের যে অধিপতি সে জানতে পারলো না সভাপতি জানতে পারল না কিন্তু আল্লাহ জানেন যে কোন অন্তর নিয়ে বেরোইল নিশ্চয় আল্লাহাক জানেন ওই সব লোকদেরকে যারা চুপি সারে তোমাদের মধ্য থেকে কেটে পড়ে গঠনমূলক কাজ অথচ আপনি সহযোগিতা করবেন না সেই জন্য টান দিলেন দান করবেন না সেই জন্য টান দিলেন অথচ মসজিদ নির্মাণের আলোচনা মাদ্রাসা নির্মাণের আলোচনা হতিম খানার আলোচনা জনকল্যাণমূলক কোন আলোচনা আছে কেটে পড়লেন আল্লাহ জানছেন যে কি উদ্দেশ্যে আপনি কেটে পড়লেন ফালি হাজারেফুন আনী সুতরাং সাবধান যেন হয়ে যায় সাবধানের বিরুদ্ধাচরণ কর সাল্লাহ আলী হাসাল্লাম আন তুষি বাহম ফিতনাহ যে তাদের ওপর পরীক্ষা এসে পড়বে যে ফিতনা তফসির সালাফগন করেছেন তফসির কারগন করেছেন যে ফিতনা মানে দুনিয়ার আজাম পার্থ শাস্তি চলে আসবে দুনিয়ার কোনো গজব চলে আসবে বিপদ আপদ চলে আসবে নবীর না ফরমানি করার জন্য ওহদের যুদ্ধে পঞ্চাশ জন সাহাবিকে ওই ছোট্ট রোমাত পাহাড়ে বলেছে তোমরা আমরা হারি আর জিতি আর মরি যদি দেখো পাখি তো আমাদেরকে নুচে নুচে খাচ্ছে তবুও এই পাহাড় থেকে নামবে না কিন্তু তারা দেখল যে কাফেরা তো পালিয়ে গেল আর এখন তো আমরা চিতার পালাই এখানে বসে থাকলাম শুধু কিছুই করলাম না নেমে পড়ি তাদের আমিরের কথা শুনেনি সেই জন্য তাদেরও ক্ষতি হলো তারাও সব গেল আর মুসলিম করে না জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের যে শত শত আল্লাহ পাকে রসুলের নাফারমানি হচ্ছে কেন দুনিয়ার আজাব আসবে না অবশ্যই দুনিয়ার আজাব আসবে এই এক আজাব রসুলের বিরুদ্ধাচরণ করলে তাদের ওপর এসে পড়বে শাস্তি কবর জীবনের শাস্তি আল্লাহ আল্লাহ জমিনে যা কিছু আছে তার মালিক আল্লাহ আলী তোমরা যে অবস্থায় আছে আল্লাহাক জানেন ওয়ুর যাউনাই এলেই আর যেদিন তার কাছে ফিরে যাবে সেই দিন সম্পর্কে আল্লাহ জানেন কখন সেই দিন হবে সেই দিনে কার কি পরিণাম হবে আল্লাহ সব জানেন হাত উঠাবেন প্রথম আলাইকুম সালাম আমার প্রশ্ন হলো যে আমরা সবাই জানি যে আল্লাহ এটা এখন কোরআন শরীফে অনেক জায়গায় লেখা আমরা এই শব্দ ব্যবহার হয়েছে কখনো এক বচন এসছে ইন আল্লাহ আনা বছর এসছে তো এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা সবচেয়ে সুন্দর ব্যাখ্যা হচ্ছে যে জমা বহুবোচন তাজিমের জন্য সম্মানের জন্য ব্যবহৃত হয়েছে এখন যারা রাষ্ট্রনেতা তারা কোনো যখন আইনের ঘোষণা করে প্রচার মাধ্যমে টিভিতে এসে তখন হচ্ছে আমরা বলছি বলে না আমি বলছি শুনেছেন রাষ্ট্রপতি ভাষণ প্রধানমন্ত্রীর ভাষণ রাজার ভাষণ যখন সৌদি আরবে রাজা ভাষণ দেন তখন আমি বলে না আমরা এই ঘোষণা করেছি আমরা জানাচ্ছি তো এটা তাজিমের জন্য বহু বচন ব্যবহার হয়ে থাকে এই জন্য আল্লাহ বচনের শব্দ কখনো কখনো ব্যবহার করেছেন সুহান রফত হে মোমিংগন আল্লাহ আল্লাহকে ভয় করো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 हाराम माली हाज कर बनाय ता बैध हम जानते हम देख इन श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोटा पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय रास्त उदाहरण शान जी बृद्धि पाए प्रत्येक ताहला जाके इच्छा देन। जो आपनी रास्ता मानवतार